আবু হুরাইরা হতে বর্ণিত তিনি বলেন আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন একদা এক রাখাল তার বকরির পালের সঙ্গে ছিল হঠাৎ একটি নেকরে বাঘ পাল আক্রমণ করে একটি বকরি নিয়ে গেল রাখাল বাঘের পিছিয়ে দৌড়ে বকরিকে উদ্ধার করে আনলো। তখন বাঘ রাখালকে বলল যখন আমি ছাড়া অন্য কেউ থাকবে না তখন হিংস্র জন্তুদের আক্রমণ থেকে তাদেরকে কে রক্ষা করবে সাহাবিগন বললেন সুমান তখন নবী সাল্লাহু আলাই সাল্লাম বললেন আমি এটা বিশ্বাস করি এবং আবু বকর ও উমরও বিশ্বাস করে অথচ আবু বকর ও উমর আদিলাহ হ। সেখানে উপস্থিত ছিলেন না